কারো মতো নয় তুমি নিজের মতো হতে চেষ্টা করো না হোক ভালো কিছু তবুও নিজের তা নিজে গড়ো কারো মতো হতে চেষ্টা করো না হোক ভালো কিছু তবুও নিজের তা নিজে গড়ো নকল প্রবণ কিছু করা থেকে বিরত থাকো নকল প্রবণ কিছু করা থেকে বিরত থাকো নিজ বোধ থেকে কিছু কর নিজস্ব বোধ থেকে কিছু কর তবেই তো প্রতিভার বিকাশ ঘটবে নতুনত্বে জাতি পাবে কিছু উপহার তোমার নির্মাণে খুঁজে পাবে সবে প্রাণ গড় যদি নিজস্ব তবে তো প্রতিভার বিকাশ ঘটবে নতুন কিছু উপহার তোমার নির্মাণে খুঁজে পাবে সবে প্রাণ গড় যদি নিজস্বতা ইসু স্বাবলম্বী হইনি যোগ্যতায় পরশ্রী কাতরতা ছাড়ু কারো মতো নয় তুমি নিজের মতো হতে চেষ্টা করো না হোক ভালো কিছু তবুও নিজের টা নিজেই গড়ো। কারো মত নয় তুমি নিজের মতো হতে চেষ্টা করো না হোক ভালো কিছু তবুও নিজের টা নিজেই গড়ো নকল প্রবণ কিছু করা থেকে বিরত থাকো নকল প্রবণ কিছু করা থেকে বিরত থাকো নিজ বোধ থেকে কিছু করো নিজ বোধ থেকে কিছু করতে নয় নিরলস চেষ্টায় কর সংস্কারের জন্য বন্ধু যত সব পিছনে ফেলে ভয় ব্রতি হও ভালো কিছু করার জন্য বাহু পেতে নয় নিরলস চেষ্টায় সব পিছনে ফেলে ভয় ব্রতি হও ভালো কিছু করার জন্য বাহু বাপেতে নয় নিরলস চেষ্টা চেষ্টায় সংস যত সব পিছনে ফেলে এসব করে দাঁড়াও নির্দিধায় নিজের মতো নিজেকে গড়ো কারো মতো নয় তুমি নিজের মতো হতে চেষ্টা করো হোক ভালো কিছু তবু নিজের গড় মতো হতে চেষ্টা করো না হোক ভালো কিছু তবু নিজের টা নিজেই গড়ো নকল প্রবণ কিছু করা থেকে বিরত থাকো नकल प्रवण किस बोध थके जस् बोध थे, थे कि